উম্মুল মোমিনিন আয়সা রাজু তালা হতে বর্ণিত আরিস হিসাম ইবনু হিসামু আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আপনার নিকট ওয়াহি কী রূপে আসে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন কোনো কোন সময়ে তা ঘন্টা বাজার মতো আমার নিকট আসে আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয় এবং তা শেষ হতেই মালাক যা বলেন আমি তা মুখস্থ করে নেই আবার কখনো মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করি নেই আয়সা রাজাল্লাহ তালানহা বলেন আমি তীব্র শীতের সময়ে বহিনাজিলরত অবস্থায় তাকে দেখেছি বহি শেষ হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়ত